East TV Bangla Manobotar Samadhan <S -titling> দুল রবীন ওসলা শফিল লম্বলমুরসী নবীীনা মহমি ওসহ আজমাইন ও মন্তবী হসীিনীলা আমাদ ক্ষমতাবান সালাত রাসুল সাল্লিয় সালামের ওপর যিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নবী ও রাসুল আল্লাহ পাকের কিছু কুদরতের কথা ফুরকানে आल्लापा वर्णना करफसर करब आय नम्बर तिरपान्न महान आल्ला पृथ्वी पानी सम्पर्य अहवाल्ल माराज बाहर आल्ला से सत्ता जिन्हय प्रकारुद्र प्रवाहित कर प्रकार पानी आल्ला पाक प्रवाहित कर हज आजम फोरत एक रकम हूपेय और सुधु मिस्टी पानी नदी नालाई पुके जलाशय मिस्टी पानी पवे ना আল্লাহ পাক এটাও দিয়েছেন ওয়া হাজ হন ও জ আর এক রকম পানি হচ্ছে লোনা কটু এত লোনা যে মুখে নিতে পারবেন না আপনি ওয়া যা আলা বাইন আর এই দুই পানির মাঝে পাক আর সৃষ্টি করে দিয়েছেন যদি পাক এই প্রাচীর সৃষ্টি না করে দিতেন তাহলে লোনা পানি মিষ্টি পানির সাথে মিশে যেত আর মানুষের পানি পান করার যোগ্য কোনো পানিই থাকতো না যার ফলে মানুষ এ পৃথিবীতে বাঁচত না আলাপাখের কত বড় অনুগ্রহ ওয়াহিজরাম মাহজুরা এবং অনতিক্রম্য ব্যবধান সৃষ্টি করে দিয়েছেন কখনো এইরকম হয় না যে লওনা পানি এসে গঙ্গা যমুনার সাথে মিলে গেছে যার ফলে আর নদীর পানিতে ডুব দেওয়া যায় না নদীর পানি পান করা যায় না পুকুরের পানি পান করা যায় এমনটা হয় না সমুদ্রের পানি স্থির পানি সেই পানি যদি মিষ্টি হয়তো তাহলে দুর্গন্ধযুক্ত হয়ে যেত আল্লাহ এত বেশি তাতে লবণ রেখে দিয়েছেন যে কত অসংখ্য প্রাণী যে সমুদ্রের প্রাণী মরছে সরছে পোষছে তারপরেও না রঙ বদলিচ্ছে না স্বাদ বদলিচ্ছে না দুর্গন্ধ ছড়াচ্ছে সমুদ্রে লবণের মধ্যেই ক্ষমতা রয়েছে আল্লাহ পাকের এছাড়া বহু হিকমত রয়েছে সব সৃষ্টিতে আল্লাহ আল্লাপাক তারপরে মানুষের সৃষ্টির কথা বলছেন অহো অল্লিজি খালাক মিনাল মাই বা সারা আল্লাহ সেই সত্তা যিনি পানি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন ফাজা আল্লাহ নাসাবা ওসেহরা এবং তাদেরকে আল্লাপাক বংশীয় সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেছেন এক হচ্ছে বংশের সম্পর্ক আরেক হচ্ছে বৈবাহিক সম্পর্ক আপনার এই এক সম্প্রদায়ের সাথে এক গোষ্ঠীর সাথে সম্পর্ক ছিল না যেই বিবাহ করলেন এরা আপনার আত্মীয় হয়ে গেল আপনার ছেলে মেয়েদের আত্মীয়তা হয়ে গেল অচেনা মানুষরা ছিল জীবনে কোনোদিন কল্পনা করেননি যে এদের সাথে আমার আদান প্রদান আর খাতির হবে তাদের সাথে এমন গাঢ় হয়ে গেল আল্লাহ করেছেন এই নীতিমালা নিজাম যদি আল্লাহ না দিতেন তাহলে কখন এই সব হইতো না সেহরান মানে বৈবাহিক সম্পর্ক ওকান আরব্য কাকিরা আর হে নবী তোমার রব সর্বশক্তিমান সর্বক্তিমান এরপরেও আল্লাহকে চেনল না মানুষ অধিকাংশ আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পুজো করে যেসব তাদের কাজেও আসে না পলাই আজুর রহম আর তাদের ক্ষতিও করে না ওয়াকান আল কাফির ও আলা রব্বাহি জাহির আর কাফের চরিত্র হচ্ছে যে তার প্রতিপালকের বিরুদ্ধে সে সহযোগিতা করে বাতেলের জন্য সাপোর্ট করবে আল্লাহ দ্রোহিতাই সমর্থন করবে এটা হচ্ছে কাফের চরিত্র মুশেকের চরিত্র ওমা আর সাল্লা খা ইবসের নজিরা হেন তোমাকে সুসংবাদদাতা করে আর সতর্ককারী করে প্রেরণ করেছি কুল হেনবি আরও জানিয়ে দাও মা আসালকুম আলী হিমিন আজরিন হে মানুষ তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই, না প্রতিদান চায় না যে টাকা চায় পয়সা চায় তোমাদের হেদায়ত দেবো ঠিক পথ দেখাবো কিন্তু পয়সা চাই না চাই না ইল্লা মানসা তবে যে চাইবে আইয়াত্তা খেজা ইলা রব্বি হি সাবিলা তার প্রতিপালকের দিকে রাস্তা ধরে নেবে এটাই আমার উদ্দেশ্য তোমাদেরকে রাস্তা শুধু দেখিয়ে দিচ্ছে ইচ্ছা হইলে তোমাদের আগ্রহ হইলে এই সঠিক রাস্তা ধরে নেওয়া এতে তোমাদের ইহকাল পরকালের কল্যাণ রয়েছে ওয়াতওয়াকাল আলহাইয়াহাম হে নাবি তুমি নির্ভরশীল হও আস্থা করো से चिरजीव सत्तार ओपर जिन्ह कख मृत्युबरण करबेंदिन मत हा पक्षांतरे समस्त किस नबी रसुल सबकिवसशील दुनिया के विदाय क्यों बाचते आसे ओसा बेह बेहमदेही और प्रशंसा विजड़ित तस्वी कर वकाफा बेहि बेजूनुबी एबीबा आल्ला पाँ बान्दा गुना सम्पर्केंूक्ष खबर रखा जथेष्ट আল্লা খালাকসামাওয়াতে তাইয়াম আল্লাহ সেই সত্তা যিনি আসমান সমূহ এবং জমিনকে এবং আসমান জমিনের মাঝে যা কিছুই আছে সবকে সৃষ্টি করেছেন ছয় দিনে আল্লাহ খনিকের মধ্যেই সৃষ্টি করতে পারতেন মুহূর্তের মধ্যে কিন্তু আল্লাহ ফাক এই সৃষ্টির মাধ্যমে মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন সব কাজেই ধীর স্থিরতা অবলম্বন করবে সোমস্ত আল্লা আর্শ অতঃপর তিনি আরশের ওপর সমুন্নত হয়েছেন আল্লাহ তার আরস আজিমে আছেন এটা অর্থ আমরা বুঝি কেমনভাবে আছেন আল্লাহ ভালো জানেন ধরন আমরা জানি না বলবো না কিন্তু আল্লাহ আরো শাহ আছেন আল্লাহ সর্বত্র বিরাজমান নয় তার একটি কোরআনী দলিল হচ্ছে সামনের আয়াত আল্লাহ বলছেন আর রহমান যিনি দয়াবান ফাঁস আলবেহ খাবিরা তার সম্পর্কে তার গুনাবলি সম্পর্কে যারা ভালো খবর রাখে ওয়াকিফল তাদেরকে জিজ্ঞাসা করো যারা জ্ঞানীগুণী তরাত ইঞ্জিলের খবর রাখে তাদেরকেও জিজ্ঞেস করে দেখো ওই যায় কীর রহমান আর যখন এই কাফের মুশ্রিকদেরকে বলা হয়তো আরও মুশ্রেক মক্কার লোকেরা তারা রহমান নামটি মানত না আল্লাহর আল্লাহ বলতো কিন্তু রহমান স্বীকার করতো না তাদেরকে বলা হয়তো রহমান দয়াবানকে শেষদা করো কালু তারা বলতো আমার রহমান আবার রহমান আবার কি জিনিস রহমান আমরা জানি না এই জন্য নবিসম হদাইবি আর সন্ধির সময় তার রহমান বিসমিল্লাহ রহমান এমন লিখতে দেয়নি তারা বলেছিল বেসমিক আল্লাহমা লিখো আল্লাহ পাক বলছেন যে তারা বলতো আনাস চোদ্দ লেমা তো আমারও না করবো আকাশে নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন প্রাচীন যুগে বুরুজ বলা হয়তো সূর্য চন্দ্র তারকা গ্রহ সব এগুলি আসলে বুরুজ অসামায় জাতির বুরুজ আকাশে এই বুরুজ রয়েছে পরবর্তীতে আসমানকে সুসজ্জিত করা হয়েছে যেসব দিয়ে সূর্য চন্দ্র এবং তারকা গ্রহ সেগুলিকে বোঝানো হয়েছে আল্লাপাক এই দিয়ে অলঙ্কৃত করেছেন আসমানকে অজা আল্লাফিহা সিরাজান এবং তাতে আল্লাপাক সৃষ্টি করেছেন প্রদীপ মানে সূর্য ওয়াকামারা মনিরা আর আলো দানকারী চন্দ্র সৃষ্টি করেছেন ওয়াহ্লা জি জা আল্লাহ আনাহারা খিল্ফা আল্লাহ সেই সত্তা যিনি রাত দিনকে এমনভাবে সৃষ্টি করেছেন একটি অপটির পরে আসে রাত যায় দিন আসে দিন যাই রাত আসে লেমান আরাদা ইয়াজ আকা যে চাইবে এখান থেকে উপদেশ নিতে পারবে আও আরাদা শকুরা অথবা শকরী আদায় করতে কৃতজ্ঞ হতে চাই তাও আল্লাহর অনেক কিছুই জানতে পারবে আল্লাহর সৃষ্টি সম্পর্কে ওয়াইবাদুর রহমান এখান থেকে আল্লা ফরবুল আলমিন দয়াবান আল্লাহর সৎকর্মশীল বান্দাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন যেগুলি প্রত্যেক ভালো মানুষদের মধ্যে থাকা আবশ্যক আল্লাহ বলছেন তাদের প্রথম গুণ হচ্ছে তারা পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করে অহংকার দেখায় না নিজেকে সবচাইতে দুর্বল মনে করে বড় মনে করে না নিজেকে সবচাইতে বেশি জ্ঞানের দিক থেকে সীমিত জ্ঞানের অধিকারী মনে করে বড় পণ্ডিত হয়ে গেছে এমন মনে করে না বড় শক্তিশালী হয়ে গেছে এই দাম্ভিকতা দেখাই না ওয়েদা খাতাবহম জাহিনুল্লা কালু সালামা দ্বিতীয় গুণ হচ্ছে যখন মূর্খ লোকেরা তাদেরকে সম্বোধন করে এমন কথা বলে যেটা হয়তো উচিত হয়নি কালু সালামা তখন তারা ঝগড়াই লিপ্ত হয় না সালামা সেখান থেকে কেটে পড়ে এখানে সালাম আলাইকুম বলা উদ্দেশ্য নেই বরং ঝগড়ায় লিপ্ত হয় না কেউ একটা কথা বললো তর্ক করতে চাইলে আপনি তর্ক করেন একজন মারতে আসলেন না আপনি মারামারি করতে যেন না কুকুরে কামড় দিলে কুকুর আপনি কামড় দেবেন না তার জন্য ভালো ব্যবস্থা যেটা নিতে হয় উত্তম ব্যবস্থা নিতে হবে এটা হচ্ছে মমিনার চরিত্র সৎ বান্দাদের চরিত্র বললে জিনে তুন আলী রবীন্দা দমা কেয়ামা আর রহমানের ভালোবান্দা ওরাই যারা রাত কাটাই তাদের রবের সামনে শেষ অবনত হয়ে অথবা দাঁড়িয়ে কোরআনের তিলাহত করে নামাজ পড়ে তাহাজুদ পড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে শেষ কান্না করে তার সাথে সাথে কি করে আল্লাহামের আজাব কে দূরে রাখ ফিরিয়ে রাখ এই অহংকার করে না যে আমরা তো পাঁচক নামাজ পড়ছি আবার তাহাজ আল্লাহর সামনে কত কাঁদছি শেষ পড়ে থাকছি আবার আমাদের জন্য জান্নাত কার আছে না এরকম নির্ভীক নয় অন্তরে ভয় আছে বলে জাহান্নাম থেকে রক্ষা কামনা করে ইন্না আজাব আহা কানা গারামা নিশ্চয় জাহান নামের আজাব অবশ্যই অবদ্ধ মানুষদেরকে ধরবে গরামা ভয়ানক হবে সেই আজাব ইন্না হাসা আত্মস্তাক ও মাকামা নিশ্চয় এই জায়গা জাহান্নামের স্থান স্থানের দিক থেকে বড়ই খারাপ হবে এবং আবাসস্থলের দিক থেকেও বড় নিকৃষ্ট হবে বললে যে এই যা আনফাকু আর রহমানের বান্ধাদের আরেকটি গুণ হচ্ছে যে তারা ব্যয় করে কৃপণ হয় না আর ব্যয় করতে গিয়ে আবার অপব্য করে না অল্লা দিন এজান ফাঁকু সৎকর্মশীল বান্দা ও রাই দয়াবান আল্লাহর খাস বান্দা যারা যখন খরচ করে ব্যয় করে লাম ইউস রেফু অপব্য করে না ওয়ালাম ইয়রু আর কৃপণতাও করে না ওয়া কানা ব্যাই না যা লেখা কাওয়ামা বরং মধ্যম পন্থা অবলম্বন করে ব্যয় করা হচ্ছে দুই রকম এক হচ্ছে জাকাত দেওয়া একশো টাকায় আড়াই টাকা আপনার নয় এটা গরিব মিসকিন দরিদ্রের সমাজের অসহায়দের হক এটা বাই করতে করতে নিজের ছেলে মেয়েদেরকে অনাহারে রেখে দিল এরকমটা করে না আর বকিল কৃপন জাকাতটাও ঠিকভাবে দিল না জাকাত লাগবে এক হাজার দুশো টাকা একশো টাকা দিয়ে বললো অনেক দিয়ে এই এইরকম করে না যেমন অধিকাংশ মুসলিম পয়সাওয়ালাদের অবস্থা আজকাল আরেকটা বাই করা হচ্ছে যে ফরজ যে বাই বহন রয়েছে আপনার কাঁধে দায়িত্ব রয়েছে বেশ কিছু ফরজ বাপ মায়ের খরচ চালানো নিজের খরচ চালানো নিজের পরিবার সংসার চালানো নিজের বাড়িঘর তৈরি করা এসব ক্ষেত্রে ও কৃপণতাও করে না ছেলে মেয়েকে ভালো করে খেতে দেয় না পড়াশোনার ব্যবস্থাও দেয় না আর এইরকমও নয় যে অপব্য এই ক্ষেত্রে যা ইনকাম অধিকাংশই ব্যয় করে দেয় আর অনেক ক্ষেত্রে ঘাটতি ছেলে মেয়েদের লালন পালন সব খরচ করে বাপ মায়ের জন্য এক পয়সা জুটা দান করার জন্য মসজিদে দেওয়ার জন্য এক পয়সা ইসলামের খেদমতো একটা টাকা দেওয়ার তফিক হয় করবে না অপব্য আরেক এক রকমের আছে যদি একটা পয়সাও আপনি খরচ করেন আল্লাহর অসন্তুষ্টির কাজে গুনার কাজে সেটা হচ্ছে অপব্য একজন মুসলিম তা করেন একটা বিড়ি সিগারেট কেনায় যদি চারানাও লাগে জর্দা কিনায় যদি চারানাও লাগে তবু এটা হারাম কারণ এটা হচ্ছে ইশরাফ অপব্য করা আল্লাহ ইশরাফ তফজির দুটোকে হারাম করেছেন আর মধ্যম পন্থা অবলম্বন করা অর্থাৎ হারাম থেকে বেঁচে থাকা বৈধ পথা আপনি খরচ করেন আপনার পরিবার চালাতে যত টাকা খরচ হয় করেন মোটামুটি মধ্যম পন্থা অবলম্বন করে আপনি আপনার লেবাস পোশাক হবে পাঁচ হাজার টাকার একেবারে এত বেশি না হয় অথচ আপনার পাঁচশো টাকাতে চলবে হয়তো এক টাকায় চলবে পাক করতে বলেছেন হচ্ছে না হওয়া বেশি খরচ না করে তাহলে মানুষ হয়ে যাবে যদি মানুষ ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়ে করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 বলতে বলা যেটা এটার নামই হল হাদিস নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ Zaffar bin Mohsin, Dr. Hafiz ABM Hezbollah, Ahlatullah bin Muhammad Dilawar Hussain, Shahidullah Khan Madani, Abdul Razak bin Yusuf, Dr. Abubakar Muhammad Zakaria, Jahangir Alamir Upasthapola. Any way, if you have a question, I have a question. I have a question. I have a question. I have a question. I have a question. I have সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সুরাই ফুরকানের শেষ রুকুতে রহমানের বান্দা অর্থাৎ দয়াবান পাকের বিশেষ বান্দা যারা অনগত বান্দা ধার্মিক যারা আল্লা ভীরু যারা সৎকর্মশীল তাদের গুণাবলী সম্পর্কে তাদের আল্লাহ পাক আরও বেশ কিছু গুণ এখানে উল্লেখ করেছেন আল্লাপাকের সৎ করেছেন আয়ত নম্বর আটষট্টিতে আখার আর রহমানের বান্দাদের গুণ হচ্ছে যে তারা আল্লাহর সাথে অন্য এলাহকে অন্য মাবুদকে আহ্বান করে না ডাকে আল্লাহম্মা বলে ডাকে রবে বলে ডাকে হে আল্লাহ বলে ডাকে হে অমুক হে তমুক গরুল্লাহকে ডাকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না অন্যকে ফরিয়াদ করে না সুখে হোক দুঃখে হোক একমাত্র আল্লাহকে ডাকে আল্লাহর সাথে কোনো ক্ষেত্রে শরিক করেন না দুয়ার ক্ষেত্রেও না জবাইয়ের ক্ষেত্রেও না সেজদার ক্ষেত্রেও না কোন কোনো এবাদতবন্দি গীত নাই এ সিরক আল্লা মুিম শির্ক না সির্ক মুক্ত হলেই আল্লাহর বান্দা হইতে পারবে शीर्ख मुक्त ना हल्ला सब चुनाव बड़ अबाधा जारकाले जहां हम खास बंदा सत्कर्मशी भलो माना एम मानुष के खुन करना जो खून कर आल्ला पाक हराम कर निषिद्ध कर आल्ला मुस्लिम के खुन करना मुस्लिम के करास्लिम के करा को मानुषर खुन करा आल्ला पा एलाव करें नफस आल्ला को व्यक्ति के खुन करें नबीए करीमलाम एम अमुसलिम सम्पर्क मान कताल व्यक्ति जदि जर शांति चुक्ति रेच खन करते चाय के खुन करते चाय अपन जाएज ना एम को शांति अपन साथ बसबाज करते चाय क्यों जदिता खून करमुसलिम हा क्यों यहूदी ख्रीस्टान हूँ और अन्य जति होंगे আল্লাহর দিনের যতই বড় বিরোধী হোক না কেন কিন্তু আপনার সাথে শান্তিতে বসবাসে চুক্তিতে আবদ্ধ তাকে যদি কেউ খুন করে দিলাম ইয়ারাহ রায় হাত আল তাহলে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না ইল্লা বি হাক তবে নাই সঙ্গত হইল নাই সঙ্গত কেসাস দণ্ডবিধান আর সেটা আপনার আমার হাতে নয় কোন আলেমের হাতে নয় কোন স্কলারের হাতে নয় বরং এটা দেশের সরকারের হাতে খুন করেছে সুতরাং খুনের বিনিময়ে তাকে ফাঁসিতে চড়া খুন করুক এ অধিকার সরকার রয়েছে বিবাহিত ব্যক্তি বিবাহিতা যদি জেনা ব্যবিচারে লিপ্ত হয় আর চারটি সাক্ষী দ্বারা প্রমাণিত হয় অথবা স্বীকারোক্তি থাকে তাহলে পাথর মেরে সংসার করা রয়েছে এটা হচ্ছে নাইসঙ্গত আল্লাফাকাবুল্লা আলমিন আর আল্লাদ্রোহী দেশদ্রোহী এই ক্ষেত্রে আল্লাহফাকরাবুল আলম অনুমতি দিয়েছেন এই তিনটি ক্ষেত্র ছাড়া এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে का खन करा जो ममिन बंदा मुस्लिम कख खी होते मुसलिम और खुनर सड़ खुन के हास कई परेना मुसलिम ना आल्ला पारे एर शून और रहमान बंदारा कें लिप्त है ना व्यविचार ही लिप्त है ना ना धर्षण लिप्त है धर्षण लिप्त हो तो, तो दूर कथा सम्मतर जेना व्यविचार ताते लिप्त है ना बर जेंारे जाए ना জেনার কাছে যাওয়া নির্জনতায় কথা বলা কোনো মহিলার সাথে প্রেম আলাপ করা সহশিক্ষার ব্যবস্থা করা সহশিক্ষা অঙ্গন তৈরি করা এসব মুসলিমরা করতে পারে না বেহায়া বেপরদহে চলাফেরা করা যুবকদেরকে নিজের দিকে আকৃষ্ট করা এটা মুসলিমের চরিত্র নয় আল্লাহ আকরবুল আলমিন বলছেন অমাইয়া ফালেদা আলী খা যারা এসব কাজ করবে শির করবে খুন করবে জেনা ব্যবিচার করবে ইয়ালকা আসামা তারা পাপের বোঝা নিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ পাকরুল আলমিন এরশাদ করছেন যে যারা এসব অন্যায় কাজ করবে অর্থাৎ শির করবে আর সিরকের অবস্থায় মরে গেল সংশোধন করলো না খুন করলো খুন করে তার সংশোধন হলো না খুন করলো অথবা জেনা করলো এলকা আসামা তারা বড়ই গুনহার বোঝা নিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আর দুনিয়াতে আল্লাপাকের ক্রোধের ভাগিদার হবে আল্লাপাকের গজব তাদের উপর হবে ইজা আফলাহুল আজাব ওয়ামাল কেয়ামা আর কেয়ামতের দিনে তাদের জন্য আজাব শাস্তিকে দ্বিগুণ করা হবে মুশ্রেকের জন্য খুনির জন্য জেনাকারির জন্য ওয়াখল ফি হে মোহানা আর পাকের আজাবে চিরকাল অপদস্থ লাঞ্ছিত হয়ে বসবাস করবে ইল্লামান মান তবে দুনিয়ায় থাকা পর্যন্ত মতের আগ পর্যন্ত আল্লাপ একটা রাস্তা খুলে রেখেছেন সুন্দর রাস্তা তওবার রাস্তা সংশোধনের রাস্তা ফিরে আসো ভুল করেছো ফিরে আসো তবে যেই ব্যক্তি তবা করবে ফিরে আসবে আল্লাহর দিকে ও আমানা ইমানকে সুন্দর করবে ও আমেল আমালান সালি হান এবং সৎকর্মশীল হয়ে যাবে তাহলে শুধু বল আমি আর করব না পুলিশ প্রশাসনের কাছে বলল আমি আর এইরকম অন্যায় কাজ খুন করবো না আর আমি ব্যবচার করব না আর আমি ধর্ষণ করব না যথেষ্ট না ইমান আল্লাহ পরকালে বিশ্বাস সুন্দর করবে সংশোধনের জীবন চরিত্রবান হয়ে গেছে আর চরিত্র হন না। আর কোথাও দেখা যায় না যে কোনো মহিলার সাথে গল্প করে প্রেম আলাপ করে বদমাইশি করে বাড়ায় ওই সব করে না अरे चरित्र गठन जो थे तो हमें यहाँ से तौबारसल प्रमाण और मौखिक तौबार को मूल्य रखे ना आल्ला फैब्बल तरक भावे तौबा कर फाउल आए कार तोरलाह सैयाद हासाना जन् गुनागल के आल्ला नेकीते रूपान्तरित देवे एर दो अर्थ एक अर्थ हे से लोकटी चरित्रहन छो से लोकटर गुना लिखा हेख नेक लिखा है आल्ला गुना लिखबें ना ने कि लिखबें कारण भलो काज कर भलो लिखा ह ফেরেস তারা শুধু গোনাই লিখছিল এখন নেকি লিখা হবে আরেকটি অর্থ হচ্ছে যে কেয়ামতের দিনে আল্লাপাক তাদেরকে মাফ করে দিয়ে গোনার বিনিময়ে আল্লাহ নেকি দান করবে নেকি দান যেমন একটা হাদিস দ্বারা প্রমাণিত হয় যদি খালেস অন্তর থেকে নিখুত নির্ভেজাল তবা করে নিজের সংশোধনের জীবন গড়ে তোলে ওকান আল্লাহ গফুর আল্লাহ পাক সব কিছুর মার্জনাকারী বড় দেয়াবান অমান আর যে ব্যক্তি তবা করবে ও আমেল আসলে কামল করবে এ দিতিয় তবা মুসলিম সমাজের যারা পাপি তবা করে আসে তাদের সম্পর্কে আর আগের তাদের তবা করে আস তাদের সম্পর্কে বলা হয়েছে আল্লাহর দিকে আসলে তবা করে আসলো সুতরাং আল্লাহ মাফ করবেন আর মমিন ওরা যারা মিথ্যার জায়গায় উপস্থিত হয়নি জুর মিথ্যা সাক্ষী দিতেও যায় না আর যেখানে মিথ্যা কথা চলে সেখানেও যায় না বরং জুরের তফসির অত্যন্ত ব্যাপক যেখানে আল্লাহ বিরোধী আল্লাহর দিন বিরোধী কাজ হয় সেখানে হাজির হয় না সিরকের মেলায় হাজির হয় না ওরসের মেলায় সিরকুফুরির মেলায় গান বাজনার মেলায় সিনেমা হলে কখনো যেতে পারেন একজন মুসলিম যদি সৎকর্মশীল হয় লায় সাদু জুর জুর এগুলি কার্গন সাহবাই কেরম জুরের তফসির গান বাজানোর মহফিল দিয়েছেন একজন কখনো বসবে না যেখানে পাপ হচ্ছে যেখানে ওয়াসার কথাবার্তা হচ্ছে অন্যায় কথাবার্তা হচ্ছে সেখান থেকে কেটে পড়বে ওয়াল্লা রুবি আয়াত রহিম আর আল্লাহর নেকবান্ধা ওরা যাদেরকে আল্লাহর রবের আয়াত দিয়ে যদি উপদেশ দেওয়া হয় তাহলে লাম লমিয়া খেরু আলী হাসুম্মা ওমিয়ানা তাহলে বধির আর অন্ধ হয়ে যায় না বরং তারা শোনে দেখে চিন্তাশীল হয় তারপরে যেটা ভালো সেটা গ্রহণ করে এটা হচ্ছে ভালো মানুষের পরিচয় বলল যে না আর তার আল্লাহর কাছে এও দোয়া করে রব্বা না দুনিয়া থেকে তো চলে যাবো কিন্তু আমাদের উত্তম ভালো স্থলাভিষিক্ত প্রয়োজন ভালো সন্তান প্রয়োজন যারা আমাদের জন্য দোয়া করবে আমাদের নামকে জাগিয়ে রাখে অসৎ ছেলে মেয়ে নিয়ে লাভ নেই এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে নেকবান্দা রব্বানা হাবুল্লা আজেন আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করো ওয়ুরিয়াতে এমন ছেলে মেয়ে দান করো কোর আয়ন যাতে আমাদের নয়ন জুড়ায় চক্ষু শীতল হয় ওয়াজে আল্লাহ আল মুতাকিন এমামা এবং আমাদেরকে মুতাকিনদের সৎ কর্মশীলদের আল্লাহ ভিরুদের নেতা বানিয়ে দাও আমাদের যারা অনুসারী হবে তারা যেন ভালো মানুষ হয় তাহলে আপনার অনুসারী যখন ভালো মানুষ চাইছেন আপনি তাদের চাইতে ভালো হওয়ার চেষ্টা করবেন আদর্শ হবে তাদের জন্য এই দুও যেন করছেন আপনি পরোক্ষভাবে উলায় গোরফা আল্লাহ বলছেন রকম গুণ যেসব ভালো মানুষের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ ফাকর্বুল আলমিন তাদের ধৈর্যের কারণে বেমা সবল ধৈর্যের বিনিময়ে জান্নাতে উচ্চ প্রাসাদ দান করবেন গোরফা কক্ষকে বলা হয় জান্নাতের কক্ষ মানে জান্নাতের প্রাসাদ দান করবেন আর তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সংবর্ধনা ও সালাম দিয়া জান্নাতে ফেরে সালাম দেবেন মমিনরা একে অপরকে সালাম দেবেন খালেদিন আফিয়া সেখানে চিরকাল থাকবে হাসনাত মুস্তাক মাকামা সেখানকার বাসস্থান কতই না সুন্দর হবে আর আবাসস্থল কত যে উৎকৃষ্ট হবে নিয়ামত আর নিয়ামত आल्लापा तरपारिश्वी आल्ला के, के, के ना डाके आल्ला किंचित क्षति जा सारा विश्व जदि आल्ला बान्दा हो जाए आल्लापा के राजत्व सामान्य कि बृद्धि पे जा रब्बी लाउल्दुआकुम हे नी तक जानिए दाओ जोपालको पर्व करें ना को प्रयोजन नहीं लाउल दुआकुम जो तुम्हारा आल्ला दुआ ना करो आल्लासे करो আল্লাহকে না ডাকো তাতে আল্লাহর কোনো পরোয়া নেই যায় আসে না আমাদের ছেলে মেয়েরা যদি কথা না শোনে প্রেশানির কারণ বড় অধীনস্থরা আপনি নেতা কথা শোনে না মাদ্রাসার আপনি নেতা মালিক শিক্ষকেরা কথা শোনে না ছাত্ররা কথা শুনে না অশান্তির শেষ নাই স্কুলের হেডমাস্টার ছাত্ররা অবাধ্য অশান্তির শেষ নাই আর ক্ষতি আশঙ্কা কখন যে কি করে কখন যে মিছিল বের করে ধর্মঘাট করে আল্লাহ আল্লাপাক বলছেন যে তোমাদের পড়বাই করেন না ফাকাদ কাজ যাব তুম তোমরা আল্লাহকে মিথ্যা মনে করছো আল্লাহর দিনকে মিথ্যা মনে করছো ফাঁসা ফাই জামা সুতরাং তোমাদের ওপর অপ্রতিরোধ আজাব নেমে আসবে যদি এ অবস্থায় থেকে যাও আমরা আমাদের সুরায় ফুরকানের তাফসির শেষ করলাম আল্লাহ পাক যেন আমাদের কথা কাজ কবুল করেন আমাদের গুণাহাতা মাফ করেন নেক আমলে তৌফিক দান করেন আল্লাহর নেকবান্দাদের যেসব ভালো চরিত্র রয়েছে ভালো কাজ রয়েছে সেগুলি আমাদের গ্রহণ করার তৌফিক দান করেন আর তা বাস্তবায়নের আল্লাহ পাক আমাদের মন মানসিকতা যেন দান করেন ও সাল্লীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবিহি আজমাইন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 লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র প্লিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন আই ওয়াই ডি ছয় তিন চার शिफ मदानी आपारा देखें पिस